ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سجئات آمالنا من يهل الله فلا مضل له ومن يبلله فلا هادئ له أن لا إله إلا الله লাহু অবীকলা সজ্জিদ الله বিদ্যাবমান মোহাম্মদু বা وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সম্মানিত সুদীমণ্ডলী অল্লাহ বক্রাবুল আলমিনের মেহরবানিতে বিগত দিন যাবত ধারাবাহিকভাবে नि्यूयर्क विभिन्न मस्जिदे सुरतुल फातेहार प्रस्तुत चलते कैकटार नाम आलोचना गतकाल जे नाम आलोचना शुरू से, से। फातेहार एक नाम असुल कुरहान असुल कुरहानर अर्थ हल कुरानर फाउंडेशन সুরাতুল আল্লাহ এই নামে কেন নামকরণ করলেন তা গত গতকাল সবিস্তারে বলা হয়েছে আগের দিন কোন পর্যন্ত বলা হইল পরের দিন সেই কথাটা স্মরণ করাইয়া দেওয়ার জন্য কিছু কথা রিপিট করতেই হয় তা না হইলে ধারাবাহিকতা ঠিক থাকে না আগের দিন কোন কথা পর্যন্ত শেষ হয়েছিল আজকে কোন কথার থেকে শুরু হয়েছিল এই দুইটা কথা না বলে আলোচনা শুরু করা যায় এজন্য প্রতিদিনের প্রোগ্রামে যারা নূতন আসেন তাদের জন্য কোন সমস্যা হয় তবে যারা আগের দিনের প্রোগ্রামেও ছিলেন পরের দিনের প্রোগ্রামেও আসলেন তাদের জন্য একটু বিরক্তির কারণ হইতে পারে যে এই কথাটা তো গতকাল শুনলাম আজকে আবার বললেন কেন এই অবস্থার প্রেক্ষিতে তাদের জন্য একটু ধৈর্য ধারণ করা উচিত আদী শরীফে হজরত রসুল আয়সার আদি তো আলিমাসপূর্ণ কথা তিনবার বলতেন প্রথমবার বললে যাদের ব্রেইন শক্তি এক নম্বর যাদের মেধা শক্তি এক নম্বর তারা দ্বিতীয়বার বললে যাদের মেইন ব্রেইন শক্তি মিডিয়াম তারা বুঝে তৃতীয়বার বললে যাদের ব্রেইন শক্তি একেবারে কম তারা বুঝে এখন একটা অত্যন্ত জরুরি কথা একবার বলে চলে গেলে প্রথম শ্রেণীর ব্রেইনওয়ালারা বুঝলেন দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর ব্রেইনওয়ালারা বুঝলেন না বাকি ব্রেনওয়ালাদেরকে বুঝাবার জন্য কথাটা রিপিট করতে হয় তখন যাদের ব্রেন খুব ভালো হয় একবার বললে আর জীবনে কোনদিন বলতে হয় না তাদের ধৈর্য ধারণ করতে হবে যাদের এক ব্রেন একবার জীবনে আর কোনদিন বলতে হয় না শুনতে হয় না আপনাদের জন্য এই পরিস্থিতিতে একটু ধৈর্য ধারণ সবার ব্রেন আপনার মতো সমান নয় অনেকে আছে কথাটা তিনবার বললেও সঠিকভাবে বুঝতে পারে না এবং স্মরণ রাখতে পারে না যিনি বলবেন তাদের সর্বশ্রেণীর ব্রেন লাদের প্রতি লক্ষ্য রেখে কথা এই হিসাবে গতকাল যেখানে করা কথা শেষ হয়েছিল সেখান থেকে আজকে শুরু করা দরকার গতকাল বলা হয়েছিল পবিত্র কুরানে আল্লাহ বকরবুল আলমিন যত বিধিবিধান দিয়েছেন পাশ্বত আয়াতে এই সবগুলি বিধি বিধান পাঁচ প্রকার প্রথম প্রকারের নাম ইমান আপিদা আপিদা বিশ্বাস দ্বিতীয় প্রকারের নাম এবাদত বন্দে তৃতীয় প্রকারের নাম লেনদেন चतुर्थ प्रकार आचार व्यवहार पंचम, पंचम, पंचम प्रकार स्व चरित्रसटार मध्य चार्ट गतकाल आलोचना आज के पंचम नम्बरटार आलोचना पवित्र कुराणे आल्ला जत विधि विधान दिए मानव जर उद्देश्य यी सर्वमोठ पांच प्रकार पंचम प्रकार विधि विधान हल मानुष्ठ স্বভাব চরিত্র সম্পর্কে স্বভাব চরিত্র কাকে বলে স্বভাব চরিত্র হল মানুষের আত্মার মধ্যে জন্মগতভাবে মোটামুটি দশটা রোগ থাকে এই রূপগুলি আত্মার মধ্যে নিয়েই মানুষের জন্ম হয় এই দশটা রোগের চিকিৎসা করা আর দশটা গুণ আছে এই গুণগুলি জন্মগ্রহণ করার পরে মানুষের আত্মার মধ্যে অর্জন করতে হয় দশটা দুষ বর্জন করা আর দশটা গুণ অর্জন করার নাম স্বভাব চরিত্র ভালো দশটা গুণের একটা গুণ হজার অর্জন করার বাকি থাকবে দশটা দোষের একটা দুষ হাজার বর্জন করার বাকি থাকবে তার স্বভাব চরিত্র ভালো হতে উদাহরণস্বরূপ যে দশটা দুষ বর্জন না করলে স্বভাব চরিত্র ভালো হবে না এই দশটা দোষের একটা দোষের নাম শাহুয়াত শাহুয়াত কথাটা এটা শব্দ বাংলা ভাষায় এটাকে সহজে আমি বোঝাতে পারি অবাধ যৌন আপনাদেরকে কি বিদিয়া বোধ হয় যাদের মাইন্ডে আছে। তাদের জন্মগতভাবে যে দশটা রোগ আত্মার মধ্যে নেওয়ার জন্য হয়েছিল একটা রোগ এখনও তার মধ্যে বা চল্লিশ আত্মার দশটা রোগের একটা রোগ মাত্র রোগের রিয়াকশন কি রোগের রিয়েশন হলো সে নিজের বিবিতে তুষ্ট থাকবে না অপর নারীর প্রতি সে আকৃষ্ট থাকে এই চরিত্র যারা আছে তার বেলায় বলা যায় তার সবাব চরিত্র ভালো কতটা দোষের কারণে মাত্র একটা এরকম আরো দোষ আছে আমরা তো শুধু একটা দোষের বেলায় সব চরিত্র শব্দ ব্যবহার করি না দশটা দোষ আছে মানুষের এর কোন একটা দুষে যে দোষী তার স্বভাব চরিত্র ভালো নয় দশটা দোষের একটা দোষের নাম শাহওয়াহুয়ের বাংলা হল অবাধ্য ইংলিশে আমি ইংলিশ বুঝি না পারি না আমি তো আন্দাজ করতে পারি বললাম থ্রি আপনারা বুঝলেন কিনা এই একটা একটা फ्री सेक्स मानुष्टोष बाकी नये दोष दोष बर्जन करते स्व चरित्र भलोक कारो नयारोष आ सबग दोष बर्जन करते स्व चरित्र भलो करकेस्त षगुलि बर्जन करते दस का गुण आ गुणगुली अर्जन करते स्व चरित्र भलो है ये दुषगुली वर्जन करार विधि विधान आल्ला पुरने दि गुणगुली <सगतता> अर्जन करार विधि विधान आल्ला कुराणे दिशे ये जब विधि विधान पंचम प्रकार कार विधि विधान अल्लाह त्रिसपार कुरान सविस्तारे दिए संक्षेपे पांच प्रकार विधि विधान कथा सुरतुल फतेहाल्ला सुरतुल फातेहा कुरान तपड़ा कुरानर फाउंडेशन नामकरण करी आशा करी एक अंदाज करते आपनारा सुरतुल फातेहा त्रिसपारा कुरान फाउंडेशन की যত প্রকার নসিহত আল্লাহ তিসপারা কোরআনে বিস্তারিতভাবে করেছেন সবগুলি সংক্ষিপ্তভাবে মানব জাতির জন্য যত রকমের বিধিবিধান আল্লাহ তিসপারা কোরআনে দিয়েছেন। সবগুলি অতি সংক্ষেপে সুরাতুল ফাতেহা ভিতরে দিয়েছেন এই জন্য সুরাতুল ফাতে হাকে আল্লাহ আসা কোরআন নামে নামকরণ করেছেন এর অর্থ হল কোরআনের ফাউন্ডেশন বিষয়টা বুঝতে পারলেন সুরাতুল ফাতেহার ভিতরে অতি সংক্ষেপে যা কিছু আছে এইগুলি আল্লাহ বিস্তারিতভাবে তিসপারা কোরআনে এইজন্য এই জন্য মহাসিরের কিতাবে লেখেন বিসমিল্লা অন্যদিনও বলা হয়েছে त्रिस पारा कुरान ब्याख्या हल रसुल हादी और रसुलर समस्त हदीसा हल चार चार मधिल्ला सुरतुलतेहा बुजते हैं सुरतुलतेहा सबारे बुझते हले त्रिसपाला कुरान बुजते हैं त्रिसपाला कुरान सबारे बुधार उपाय नाई रसुलर हदीस बुजा छाड़ा रसूल बुदार उपाय नई चार चार मजहबुदेष्ट उदाहरण दिए नाम हाथ बाधार कथा कुरान् आयात करें हाथ बांधी हाथ बांधार कथा कुरने नई तब अल्लाह कुरान अमज कायम নমাজ কায়েম করার ব্যাখ্যা হল তফসির হল যথারীতি নিয়ম মত নমাদ আদায় নমাদ আদায় করার নিয়ম কি আল্লাহ রাসুল হাত বাঁধার কথা শিক্ষা দিচ্ছে নমাদ আদায় করার যত নিয়ম আছে এর মাঝে একটা নিয়ম হল হাতবান্ধা কুরআ আল্লাহ আকি মুসলাত বলে নিয়ম মত আদায় করার নির্দেশ দিচ্ছেন আর হাত বাঁধার কথা বলে রাসুল নিয়ম শিক্ষা দিছেন कुरान बदल द्वारा हानीजर द्वारा क्यों हादी आामचे हाथ बदार कथा हादी से आनए कई रकम हादी को मानुष कोटा ना इमाम अबू हानीफा रहमतुल्लाबू हानीफा रहमतुल्लाह सीना हाथ पदार हादीजी हल মেয়ে লুকের জন্য আর নাবি নিচে হাত বাদার হাদিস গুলি পুরুষের জন্য বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসের দ্বারা আর হাদিসের ব্যাখ্যা মজাহাবের দ্বারা পাওয়া গেল কিনা তাহলে কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হবে আর মধব পর্যন্ত বর্তমান দুনিয়ার সাধারণ মানুষ তো সাধারণ মানুষ কোন আলেমের জন্য মধহব না বুঝলে হাদিস বুঝার কোন উপায় নেই কেমনি মজহব না বুঝলে হাদিস বুঝার উপায় নাই একটা মাত্র উদাহরণ পেশ করলাম একাদিসে আছে নাবিত নিচে হাত বাঁধার কথা আর একাদিসে আছে সিনায় হাত বাধার কথা জন্য সিনায় হাত বাদার হাদিস নারীদের জন্য বুঝে থাকলে বলুন কোরআন দ্বারা হাদিস বুলদাম কিসের হাদিস না মানলে যেমন পুরাণ পথ নাই মজহাব না মানলে হাদিস বুদার কোন পথ নাই এই জন্য মোহাসির তফির এ কিতাবে লিখেছেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিমের ব্যাখ্যা হল সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহার ব্যাখ্যা হল তিসপারা কুরআ তিসপারা কোরআনের ব্যাখ্যা হলো রাসুলের লক্ষ লক্ষ হাদিস আর রাসুলের হাদিসগুলির গুলির ব্যাখ্যা হল চার ইমামের চার মজাহ চার মজাহের ফাউন্ডেশন রাসুলের হাদিস রাসুলের হাদিসের ফাউন্ডেশন তিসপারা কুরআন তিসপারা কোরআনের ফাউন্ডেশন সুরাতহার এই জন্য আল্লাহ পাত্র অনেক নামকরণ করেছেন এর মধ্যে একটা মাত্র নাম হল আসাত আসাতুল কোরআনের অর্থই হল কোরআনের ফাউন্ডেশন আশা করি এই নামের মর্মটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন এর উদাহরণ হল তিসপারা কোরআনে আল্লাহ তিন প্রকারের নসিহত করেছেন বিস্তারিতভাবে তিন প্রকারিহ সুরাতুল ফাতেহার ভিতরে করেছেন সংক্ষিপ্ত ভাবে পাঁচ প্রকারের বিধান দিয়েছেন বিস্তারিতভাবে পাঁচ প্রকারের বিধানের বিবরণ দিয়েছেন আল্লাহ সুরাতুল ফাতেহাই সংক্ষিপ্ত ভাবে এই পাঁচ প্রকার বিধানের মধ্যে পঞ্চম প্রকার বিধান কোনটা কোন সম্পর্কে স্বভাব খুব ভালো রকম মনে রাখি আমরা দশটা গুণ অর্জন করা আর দশটা দুষ বর্জন করার নাম কোরআনের কোরআনের নির্দেশিত স্বভাব চরিত্র ইসলামী স্বভাব চরিত্র রতুলের শিক্ষা দেওয়ার স্বভাব চরিত্র গুণ কতটা দুষ কতটা গুণগুলি কি করতে হবে অর্জন করতে হবে দুষগুলি কি করতে হবে বর্জন করতে হবে কিন্তু আমি দুঃখিত একটা ব্যাপার এই দশটা দুষ আর দশটা গুণ যে দশটা দুষ বর্জন না করলে আর যে দশটা গুণ অর্জন না করলে কোরআন মোতাবিক কোন মানুষের স্বভাব চরিত্র গড়া হতে পারে না এই বিশটা জিনিস সবিস্তারে বোঝাতে গেলে এক একটা বিষয়ের ওপর এক একদিন আলোচনা হওয়া দরকার বিশটা বিষয়ের জন্য বিশটা দিনের দরকার আমি এই বিশ দিন সময় দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই এই জন্য বিশটা বিশটাই सविस्तारे आलोचना करार उपाय नहीं उदाहरणस्वरूप दसा गुण के ककटा गुण के कथा दस दुष कयटा दूष कथा जे दसता गुण अर्जन करार निर्देश दिए आल्ला मानुष के दसता गुणे एक गुणर नाम शबल गुण शबल बांगला हल धर्ज ধৈর্য গুণটা আত্মার মধ্যে অর্জন করতে হয় কিসের মধ্যে আত্মার মধ্যে ধৈর্যের গুণ অর্জন করতে হয় কেরাম লেখেন এই ধৈর্যের গুণ অর্জন করতে হয় যে সবর সবর বলেটাকে কোন জিনিসটার নাম সবর কোন গুণটার নাম সবর যেটা আমার আত্মার মধ্যে অর্জন না হলে আমার সব চরিত্র ভালো হবে না এই গুণটা হল দুনিয়াতে মানুষের কোরআন জিন্দেগি পুরানি জীবনযাপন করার জন্য তিন রকমের কষ্ট হয় পুরান মতো মানুষের জীবন জীবনযাপন করতে কত রকমের কষ্ট হয় তিন রকমের কষ্ট হয় একটা হল এবাদত বন্দেগি করার কষ্ট এবাদত বন্দেগি করতে কিছু না কিছু কষ্ট হয় আর রোদা রাখতে মুঠেও কষ্ট নাই হজ করতে নামাজ পড়তে নামাজ পড়তেও কষ্ট কষ্টটা বেশি হয় শরীরে আর নমাজ করার কষ্টটা বেশি হয় অন্তরে রুদ রাখার বেশি কষ্ট কোথায় হয় শরীরে নমজ করার বেশি কষ্ট কোথায় হয় অন্তরে ইব্বুল আলমিন একা এতে বলেন আমার পরাটা বড় বাড়ি বিপদ আমার করাটা বড় বাড়ি বিপদ কিন্তু যারা মনের প্রাণে বিশ্বাস করে যে একদিন কি আমাদের মাঠে আল্লাহ আদালতে আমার আল্লাহ সামনে দাঁড়াইতে হবে আন্নাহম্লা পুরা বিহীন আন্না হুম্লাহ রাজ যারা মনের প্রাণে বিশ্বাস করে যে একদিন আমাদের আল্লাহ দরবারে ফিরে যেতে হবে আল্লাহ সামনে তারা দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে কিং যাদের অন্তরে মজবুত তাদের জন্য নমাজ পড়া কোন বিপদ নয় নমাজ পড়াটা ভারী বিপদ হয় জন্য না মনের জন্য মনের জন্য মন হাজারো রকমের বাহানা করে নমাজ থেকে দূরে থাকার নামাজ পড়তে মানসিক কষ্ট হয় রাখতে শারীরিক কষ্ট হয় জাকাত দিতে মানসিক কষ্ট হয় হজ করতে উভয় প্রকারের কষ্ট হয় তাহলে দুনিয়ার জীবনে মানুষের তিন রকমের কষ্ট আছে একটা হলো এবাদত বন্দেগী করার কষ্ট একটা হলো গুণার অভ্যাস ছাড়ার কষ্ট গুণার অভ্যাস ছাড়ার কষ্ট সুদ খাইয়া যারা অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয় গুস খাইয়া যার অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয় মগ খাইয়া যার অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয় গানজা ভেজা যার অভ্যাস এটা সারতে তার বড় কষ্ট হয় জিনা পুরা যার অভ্যাস হয়েছে এটা সারতে তার বড় কষ্ট হয় বেহরদার চলে যা অভ্যাস এটা সারতে তার বড় কষ্ট হয় মিন্ন নারীর ছবি দেখে যার অভ্যাস হয়েছে ছবি দেখা হারাম বললে কথাটা শুনতেও তার কষ্ট হয় মিন্ন নারীর ছবি দেখা হারাম এই কথাটা শুনতেও কষ্ট হয় বলে কি ওনাকে এমন ওয়াজ করার জন্য খেয়ে আসলো এই ওয়াজ করার জন্য ওনাকে কেনে নিয়ে এ ছাড়া কোন ওয়াজ নাই এরকমও বলে কেন বলে আপনার আমার কথা বুঝে থাকলে বলুন গুনাসাতে ছাড়তে কষ্ট এই ওয়াদের দ্বারা তার কষ্ট হয় এই গুণায় এই গুণা অভ্যাস আছে তার এই ওয়াদের দ্বারা তার কষ্ট হয় তাহলে দুনিয়াতে মানুষের জীবনে কষ্ট কত প্রকার তিন প্রকার একটা হল এবাদত বন্দেকি করার কষ্ট আরেকটা হলো বুনার অভ্যাস কষ্ট আরেকটা একটা সংসারের বিপদাপ কষ্ট সংসারের অভাবনটন বেমার আজার বিপদাপদ ইত্যাদি সংসারের কষ্ট কত প্রকার কষ্টস্বর কত প্রকার এই তিন প্রকারের কষ্ট যা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় বর্জন করতে পারে এই লোকেরাই শুধু দশটা গুণের একটা গুণ সবার এই গুণ অর্জন করতে পারে কতটা গুণ অর্জন করলে আমার সবার চরিত্র বলা হবে এর মধ্যে একটার নাম কাকে বলে তিন রকমের কষ্ট আল্লাহর কাছে পুরস্কার হওয়ার আশায় আল্লাহর কাছে পুরস্কার হওয়ার আশায় তিন রকমের কষ্ট যদি সহ্য করতে হয় দশ গুণের এক গুণ মাত্র তার অর্জন হয় গুণটার নাম বুঝে থাকতে বলুন এবারত বন্দেগীর কষ্ট যে সহ্য করতে করতে পারে না গুণা অভ্যাস আর কষ্ট যে সহ্য করতে পারে সংসারের কষ্টে যে হতাশ হইয়া যায় নিরাশ হইয়া যায় হা হা করে তার মধ্যে সবরের গুণ অর্জন হইল অর্জন হইল তার স্বভাব চরিত্র ভালো স্বভাব চরিত্র ভালো নয় দশটা গুণের একটা গুণ পরিষ্কার ভাবে কিনা দেখো যে দশটা গুণ অর্জন করতে হয় স্বভাব চরিত্র ভালো হওয়ার জন্য এর মধ্যে একটা গুণের নাম সবর যে তিন রকম কষ্ট সহ্য করার নাম বুঝতে কিনা দেখো নামগুলি মনে থাকবে কষ্ট সংসারের কষ্ট সহ্য করার জন্য আল্লাহ রসুল উম্মদকে কিভাবে শিক্ষা দিচ্ছেন কোন মুমিন বন্দার পায়ে যদি একটা কাটা ফুটে কাটা ফুটার কষ্ট এটা এবাদত করার কষ্টই হল বুনা ছাড়া কষ্ট না সংসারের কষ্ট যে তৃতীয় প্রকারের কষ্ট কোন কষ্টটা কোন প্রকারের আলোচনাটা বুঝতে পারবেন আমার কথা বলে থাকি পায়ে কাটা ফুটা কত নম্বরের কষ্ট নম্বরে প্রশ্ন আল্লাহ রসুল বলেন কোন মুমিন বন্দার পায়ে যদি একটা কাটা ফুটে এই কাটা ফুটার দ্বারা যত সু কষ্ট হয় সে যদি সবর করে সবর করার মানে কাটাফুটার কষ্টটা খুব কম আল্লাহর কাছে পুরস্কারটা পাবো আমি অনেক বড় এই কথার দ্বারা মনকে সান্ত্বনা দিতে পারে এর নাম সবর করতে পারে কাটা কষ্টটা অনেক কম এর বিনিময়ে আমি আল্লাহ কাছে পুরস্কার পাব অনেক বড় এই কথা মনকে বুঝাইয়া কাটা কষ্টের কারণে বাতাস না হওয়া এটার নাম খবর আল্লাহ রসুল বলেন যদি খবর করতে পারি তাহলে আল্লাহ আলমিন তার কাটা ফুটার কষ্টের বিনিময়ে হয়তো তার কোনো গুণা মাফ করে নেবে আর গুনা আপাতত তার কোন নাই এমনফুটে ওই যে হতো বর্তমানে কোন গুণা নেই গতকাল পর্যন্ত যত গুণাফ করছিল। গত রাত্রে যথারীতি তাকইলা সব গুণা ছেড়ে দিল বর্তমানে আজকে আর তার কোন গুণা নেই মানুষের গুণা হইল ঋণের মতো গুণা হল কিসের মতো ঋণের গত ভাল পর্যন্ত যত ঋণ করেছিলাম গত রাত্রে সব ঋণ আমি পরিশোধ করে ফেলেছি আজকে আমার আর কোন ঋণ আছে ঋণ নেই আগামীকাল থেকে যদি আবার নতুন ঋণ হয় কিছুদিন পরে আবার যদি পরিশোধ করে ফেলি যেদিন পরিশোধ করবো সেই দিন আমার আর কোন ঋণ নেই নিভাবে তেমনিভাবে গতকাল পর্যন্ত যত গুণা করেছিল গত রাত্রে যথারিখিত অবকৃয় সবগুলি গুণা ছেড়ে দিল আজকে তার আর কোনো গুণা নাই আজকে যদি তার গায়ে একটা কাটাফুটে কাটাফুটার কষ্টের দ্বারা তার মাফ হওয়ার মতো কোন গুণা আছে এই কাটা কষ্টের দ্বারা তার কি উপকার হবে সে কেন সবর করবে কেন ধৈর্য ধারণ করবে আল্লাহ রসুল বলেন এই কাটাফুটার তুমি গুণা ছেড়ে দেওয়ার দ্বারা আল্লাহর কাছে যতটুকু পুরস্কারের যোগ্য হইছিল কাটাফুটার কষ্ট দিয়ে আল্লাহ তোমাকে এর সে বড় পুরস্কার দান করছিল তাহলে দুনিয়ার কষ্ট সহ্য করলে হওয়া দুই রকমের পুরস্কার পাওয়া সংসারের কষ্ট সহ্য করলেও কত রকমের পুরস্কার পাওয়া যায় একটা হল গুণামাফ আর একটা মর্যাদা বৃদ্ধি একটা গুণামাফ একটা মর্যাদা বৃদ্ধি আর এক্লাহ ইসলাম একটা উদাহরণ দিয়ে বলছেন সংসারের কি পরিমাণ কষ্ট স্বীকার করলে আল্লাহর কাছে কি পরিমান পুরস্কার পাওয়া যায় রাতুল বলেন যে তোমার একটা দরকারি জিনিস যেমন আমার হাতের মোবাইল হতো বা হাতের চাবির দরকার। যে তোমার দরকারের জন্য তোমার পকেটে না যখন জিনিসটার দরকার পড়লো তখন তুমি ভুল বসত যে পকেটে বা ছিলে সেই পথে পকেটে হাত না দিয়া ঋণ পকেটে হাত দিল হাত দিয়ে কি তোমার জিনিসটা পাইলা না হওয়ার কারণে তোমার মনে একটু প্রেরেশানি আসলো যে আমার মোবাইলটা কি হারাইয়া ফেলাম আমার চাবির ঋণটা কি হারাইয়া গেল সাথে সাথে অপর পকেটে হাত দিয়া তুমি পাইয়া গেল প্রথম পকেটে হাত দিয়া পাইলাম না দ্বিতীয় পকেটে হাত দিয়া পাইয়া গেলাম এই দুই পকেটে হাত দেওয়ার মধ্যবর্তী সময়ে মনে একটু টেনশন হইল কিনা এই টেনশনও কিছু না কিছু মনের মেধে কষ্ট হইল কিনা আল্লাহ রাসুল বলেন এতটুকু কষ্ট যদি তুমি সবর করতে পারো এই হল তবরের ভূত এতটুকু কষ্ট যদি তুমি সবর করতে পারো সবর কি সান্ত্বনা দেওয়া আল্লাহ আমাকে বুলাইয়া দিছে আমি রাখছিলাম জিনিসটা ডান পকেটে বুলবশত বান পকেটে হাত দিলাম কেন আল্লাহ ঘুরাইয়া দিচ্ছেন কেন এইটুকু টেনশন যেন আমি সহ্য করতে পারি এর বিনিময়ে আল্লাহ আমার কোন না কোন গুণা মাফ করতে চান অথবা আমার পুরস্কার বড় করে দিতে চান চানি এই টেনশন আল্লাহ পক্ষ থেকে আমার টেনশন হওয়াটা আমার জন্য বড় ভালো এইভাবে মনকে সান্ত্বনা দিতে পারার নাও আল্লাহ রসুল বলেন এতটুকু টেনশন যদি সফর করতে পার এর বিনিময় আল্লাহ তোমাকে হয়তো কোনো না কোনো গুনা মাফ করে দেবেন আর না হয় তোমার মর্যাদা বাড়ায় সদরের দুইটা ফলাফল সদরের কটা ফলাফল একটা গুণামাফ একটা মর্যাদা বৃদ্ধি একটা গুণামাফা বৃদ্ধি কর সবর কর সবর করো আল্লাহ বহু আয়াতে বারবার আসরের মধ্যে আল্লাহ পত্র বোলারণি বলে সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সারা দুনিয়ার সমস্ত মানুষ জন্ম তারা দুনিয়ার সমস্ত মানুষের জীবন ধ্বংস শুধু চারটা কাজ যারা করবে তাদের জীবন স্বভাব কটা কাজ যারা ইমান আমল ভালো করবে হকের উপর অটন থাকবে তার সবর করবে নিজেও অপরকেও সবর করার তাইলে ধ্বংসের হাত থেকে যে চার তাদের দ্বারা রক্ষা পাওয়া যায় ইসাইল একটা খবর। সবর এমন একটা গুণ যেটা অর্জন করতে না পারলে আমার স্বভাব চরিত্র ভালো হবে না কতটা গুণ অর্জন করতে না পারলে স্বভাব চরিত্র ভালো হয় না কতটা দোষ মুক্ত না হইলে স্বভাব চরিত্র ভালো হয় না দশটা দশটা গুণ দশটা দোষ আমি আগেই বলেছি সবিস্তারে বুঝতে গেলে এই বিশটা জিনিসের আলোচনা বিশ দিন হওয়া দরকার সেই সময়ের সুযোগ আমার হাতে নাই উদাহরণস্বরূপ একটা দুইটা বলবো একটা দুইটা যদি আপনারা বুঝতে পারেন তবুও আমি মনে করি যথেষ্ট বায়দা হবে একটা দুইটা দুশের কথাও যদি বুঝতে পারেন একটা দুইটা গুণের কথাও যদি বুঝতে পারেন মুসলমানের স্বভাব চরিত্র ভালো হওয়ার জন্য তবুও জীবনের বহু মূল্যবান সম্পদ আপনি উল্লেখ করতে পারেন এর মধ্যে একটা গুণের নাম সবার সম্পর্কে কিছু বুঝলেন কিনা দেন। দুই নম্বর গুণের নাম শুকুর দুই নম্বর গুণের নাম শুকুর শুকুর কাকে বলে সামান্য একটু অভাব অনটন হইলেই চাহিদা মতো সম্পদ অর্জন করতে না পারলেই ইচ্ছা মতো রং তামা সুযোগ না বাইলেই নিজের জীবনটাকে বিফল মনে করা এই রকম দ্বারা করে এরা মানে দুই নম্বর গুণ নাই এরা স্বভাব চরিত্র বাধানো হয় যে শুকুর কাকে বলে শুকুর বলে আমি সাধ্য চেষ্টা করলাম সুখে থাকার জন্য হালাল রুগি করার জন্য এটা আমার ডিউটি কিন্তু কতটুকু সুখে থাকব কতটুকুই রোজগার হবে সেটা আমার আমার ব্যাপারটা যেটা আল্লাহ এই মর্মে মন এই গুণটা অন্তরে অর্জন করতে হবে আমার ডিউটি শুধু সাধ্য মতো হালাল উপায়ের চেষ্টা করা কিসের জন্য সুখে থাকার জন্য আর ধন সম্পদ অর্জন করার বলেন আমাদের ডিউটি কতটা একটা হালালুফায়ে সাধ্যমত এই পর্যন্ত হালালুফায়ে সাধ্যমত চেষ্টা করার পরে কি পরিমাণ সুখ হবে আমার কি সুখ মূলেই হবে না সেটা আমার হাতে নয় সেটা আল্লাহ কি পরিমান উপার্জন হবে আমার কি পরিমাণ হবে না সেটা আমি দেখি না সেটা আল্লাহর হাতে আল্লাহ ফুল আল আমি বলেন সেই কার্লাহ ইটা আল্লাহ রাত আল্লাহ ইচ্ছা করলে এক লোকেরে বিনা চেষ্টায় ধনী বানাইয়া দিবেন আর এক সারা দীবন বল চেষ্টা করা হতে হবে গরিবরাতে তোমার হাতে না আল্লাহ কাকে কাকে গরিব বানাইবেন সেটারও কিছু নিয়ম নীতি আছে এর মধ্যে এক হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহ দুনিয়াতে যে সমস্ত মুমিন বন্দাদেরকে গরিব বানান একই কারণে নয় এক একজনকে এক এক কারণে গরিব বানান এর মধ্যে একটা কারণ হইল কোন মুমিন বন্দাকে আল্লাহ চান মাফ করে দিতে কিন্তু সে মাফ মাফ পাওয়ার মতো কাজ করেন আল্লাহর ইচ্ছা হলেও তারা তিনি মাফ করে দেবেন কিন্তু আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যা করতে হয় সে তা করে না এই জন্য আল্লাহর আলম তাকে গরিব বানাইয়া সারা জীবন চেষ্টা করে দনী হওয়ার জন্য তার হল আল্লাহ তাকে গরিব বানায় রাখেন গরিব হইয়া তুমি যে কষ্ট করবা এই কষ্টের বিনিময়ে আমি চাই তোমাকে মাফ করে আসি থাকলে বলেন আল্লাহ যদি খুশি হইয়া আমাকে গরিব বানাই রাখেন তাহলে আমার অসন্তুষ্ট হওয়ার কথা আল্লাহ যাই দিচ্ছেন আমাকে নাম শুকুর আল্লাহ আমাকে যাই দিচ্ছেন তাই আমার জন্য মঙ্গল এর অতিরিক্ত কিছু লুক করা লালসা করা এটা আমার জন্য অমঙ্গল এই কথা মনকে বুঝাতে পারার নাম শুকুর এমনকি দুনিয়াতে অনেক মানুষ বিকটা করে যাব ফ্যাটবিড়া কিন্তু খাওয়ার মতো পায় না আছে কি নাই সে যদি হতাশ হবে কি অফ করলাম আল্লাহ আমাকে এই করে কর ফ্্যাটবি খাওয়ার সুযোগ দিলেন না কেন শুকুর খাওয়া আর যদি মনে করে আল্লাহ ইচ্ছা করে আমাকে এই পরিমাণ যথেষ্ট আমাকে নিশ্চয়ই এক বিনিময়ে আল্লাহ আমাকে কোনো না কোনো পুরস্কার তাহলে বিখ্যাক যা পাইল এর উপর অসন্তুষ্ট না সন্তুষ্ট আল্লাহ খুশি হইয়া যাকে যে ফরিমান দান করেন এই ফরিমানের পর সন্তুষ্টি প্রকাশ করা এর বিনিময়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এটার নাম শুকুর এটার নাম শকুর কাজেই যারা হতাশ হায়েরে আমার আরো দন হইল হায়েরে আমার আরো সম্পত্তি হইল এদের মধ্যে শুকুরের গুণ আছে শুকুরের গুণ নাই এদের স্বভাব চরিত্র কোনদিন ভালো হতে পারে না স্বভাব চরিত্র ভালো হওয়ার জন্য যে দশটা গুণ অর্জন করতে হয় এর প্রথমটা নাম খবর দ্বিতীয়টার নাম শুকুর শুকুরের গুণ না থাকার কারণ যে পরিমাণ দনে তার পুষে না এই পরিমাণ দনের উপর সে অসন্তুষ্ট থাকে এই অসন্তুষ্টিটার নাম হই অধৈর্য আর সন্তুষ্টিটার নাম ওই শুকুর সন্তুষ্টির নাম শুকুর আবার সাধ্যমতো হালাল উপায়ের চেষ্টা করার পর আল্লাহ যাই কিছু দান করছেন আমি তো আল্লাহ তারই প্রতিদান দিতে পারবো না আল্লাহ যা দিছেন আমার শুধু বেশি দিছেন এতেই আমার তুষ্ট দেখা দরকার এর প্রতিদানই আমি আল্লাহকে দিয়ে শেষ করতে পারবো না কাজেই আমি এতে তুষ্ট এই তুষ্টিটার নাম এই গুণটা এই তুষ্টি গুণ শুকুরের গুণ যাদের মধ্যে নাই ভালো রকম শোনেন ভালো রকম ধরন শুকুরের গুণ যাদের মধ্যে নাই একমাত্র তারাই হারাম রুদি করতে চেষ্টা করে শুকুরের গুণ যাদের মধ্যে নাই তারাই হিমন রুদির চেষ্টা করে হারাম রুদির চেষ্টা করে আজকের থেকে ডল রাখবেন হারাম রুদির চেষ্টা করে শুকুরের গুণ অর্জন করতে পারলো না শুকুরের গুণ যারা অর্জন করতে পারে তারা জীবনে কোনদিন একটা লাল পয়সাও হারাম উপায় আসলে গ্রহণ করতে রাগি হবে না কুটি কোটি টাকা হারাম পথে আসলেও গ্রহণ করতে রাগি হবে না একটা লাল পয়সাও যদি হারাম পথে পায় সেইটাও যেমন গ্রহণ করে না কুটি টাকাও যদি হারাম পথে আয় সেইটাও সেটাও গ্রহণ করে না তার মধ্যে কোন গুণটা আছে শুকুরের গুণ আছে বুঝে থাকলে বলুন মানুষ হারাম গুলির চেষ্টা করে কোন গুন না থাকলে গুন না থাকলে আমি তো আশা করি আমার কথাগুলি বুঝলে আমাদের কার মধ্যে কত নম্বরটা আসে আর কার মধ্যে কত নম্বরটা নাই এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না যা কি বলে যে সমস্ত গুণ অর্জন না করলে মানুষের স্বভাব চরিত্র বলা হয় না এর এক নম্বর কি বললাম কি বললাম দুই নম্বর কি বললাম এই কারণে মুমিন বন্দা আল্লাহ সামান্য কিছু নিয়ামত বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাইনি আল্লাহ যথেষ্ট না কি করতাম যারা চেষ্টা অনেক চেষ্টা সাধনা করে আশারূপ জনসম্পদ পায় না অথবা জরুরি দরকারি জনসম্পদও পায় না গরিব থাকে। এরা জন্য হতাশ না হয় এরা জন্য না শুকুর না হয় এরা যেন বেসুকুর না হয় এজন্য হাজির শরীফের রসুল করিম সুলতাম বলেন একজন ধনী যে পরিমাণ এবাদত বন্দেগী করল আর একজন গরিবের এবাদত বন্দেগী যদি ঠিক সেই পরিমাণ থাকে। দুজনের সব সমান এই দুইজন দনী এবং গরিব দুইজনের মধ্যে যে গরিব সে পাঁচশো বছর আগে বেহেসতে যাবে যে দ্বনি তার বেসতে যাবে পাঁচশো বছরের সময় পরে যাবে গরিব মুমিন বেহেসতে যাবে পাঁচশো বছর আগে দনি মুমিন বেসতে যাবে পাঁচশো বছর পরে এই পাঁচশো বছর দ্বনি দ্বনি মুমিনে করবে কি তার হিসাব মিলাইতে মিলাইতে পাঁচশো বছর যাবে ওই গরিবের দল অনাই হিসাব নাই মাথাও নাই ব্যথা অনাই ভাষ্য বছর আগে বেশ থেকে বসে এই যদি আমরা একিনের সাথে গ্রহণ করতে পারি তাহলে শুকুরের গুণ অর্জন করতে পারি কিনা একজন মানুষ যদি দুনিয়াতে দনি হয় কশ বছর দন করবে বেশির থেকে বেশি একশো বত দুনিয়াতে যদি একটা মানুষ কোটি কোটি কোটি টাকার সম্পদের অধিকারী হয় কতদিন বুক করতে পারবে পাঁচশো বছর একশো বছর বেশির থেকে বেশি বেশির থেকে বেশি একশো বছর রসুল বলেন তুমি দলের পাঁচশো বছর আগে জান্নাতে। চাই তাহলে আমি গরিব হইলে আল্লাহ শুকুর আদায় করবো না কেন আমি গরিব হইলে সবার করব না কেন এই গুণ অর্জন না করতে পারলে গুণগুলি অর্জন না করতে পারলে কোন মানুষ কোনদিন কোন মানুষের স্বভাব চরিত্র ভালো হতে পারে না যে সমস্ত দুষ বর্জন না করলে মানুষের স্বভাব চরিত্র ভালো হতে পারে এই সমস্ত দোষের একটা দোষ হল অহংকারটা দোষ হলংকার অন্তরে থাকে যে অন্তরের রূপ যে অন্তর নিয়েই প্রতিটি মানব সন্তানের জন্ম হয় অন্তরে নিয়ে অহংকারের রূপ মানুষের মনে জন্ম হয় এরা হজিৎ যত গুণ অর্জন না করলে সব চরিত্র বলা হতে পারে না এর মধ্যে তিন নম্বর গুণের নাম বিনয় বিনয়কে কোরআনের ভাষায় বলে তাবাধু বাংলা ভাষায় বলে বিনয় এই বিনয়ের মর্ম কি আমি অন্যদের ছেড়ে বড় নই আমি সকলের ছুটি নিজেকে নিজে সকলের ছোট অমানে করার নাম বিনয় একটা গুণ এই গুণ যে অর্জন করতে পারবে না সে অহংকারের দুষে দুষী হবে। তাওয়াদু কয়টাকে বিনয়কে কোরআনের ভাষায় বলে তাওয়াদু আর এর বিভরীতটার নাম হইল তাকাব্বুর তাকাব্যুর হইল একটা দুষ এর বিপরীত গুণটার নাম হল তাওয়াদু গুণ যে অর্জন করতে পারবে না অহংকারের দুষ অবশ্যই তার মধ্যে পাওয়া যাবে অহংকারের দুষ ছাড়তে হবে আর বিনয়ের গুণ অর্জন করতে হবে বর্তমান সমাজের মুসলমান এত সালাক যদি আপনি বলেন যে তুমি অহংকার করো কিনা দরকার করলে দরবার কথম খাইয়া বলবে আমি কোনো অহংকার করি দরকার পঞ্চাশ বার কসম খাইয়ে বলবে আমি কোনো অহংকার করি না এই জন্য এটার একটা স্কেল আছে একটা মেশিন আছে এটা দিয়ে তোমার আত্মাটাকে মাফলেই ধরা পড়ে যাবে তোমার অন্তরে অহংকার আছে কি নাই থাকলে কি পরিমাণ আছে কি পরিমান নাই আমি বলে দিচ্ছি শোন পারা বুঝতে পারবে সবে মন যদি বলে আমার মধ্যে কিছু গুণ আছে আমি যে কথা বলতে পারি এটা আমার একটা গুণ এর একটা দোষ আমি যে চৌখে দেখি এটা আমার একটা দোষ আমি যে কানে শুনি তো তোমার একটা গুণ আমার মনকে যখন জিজ্ঞেস করব। আমার মধ্যে কোন গুণ আছে কিনা মন অবশ্যই সাক্ষী যে কিছু গুণ তো আমার মধ্যে আছে এবার দ্বিতীয় তোমার মনকে জিজ্ঞেস করো তোমার এই গুণগুলির জন্য তুমি নিজের প্রশংসা পাওয়ার যোগ্য কিনা মন যদি সাক্ষী দেয় যে আমার গুণগুলির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য না মুঠেও এই গুণগুলি আমাকে যিনি দান করেছেন তিনি শুধু প্রশংসা পাওয়ার যোগ্য তাহলে বুধাগেলা তোমার মধ্যে শুকুরের যে একটা গুণ তোমার মধ্যে আছে শুকুর একটা গুণ নেই এই গুণ তোমার মধ্যে আর যদি তোমার মন সাক্ষী দেয় আমি এত বড় জ্ঞানী আমি এত বড় গুণী আমি এত বড় পণ্ডিত আমি এত বড় ধনী আমি এত বড় রূপের অধিকারী আমি এর জন্য কিছু প্রশংসা পাওয়ার যোগ্য হব না কেন প্রমাণ হয়ে গেল তোমার মধ্যে অহংকারের বীজ আছে বীজ অহংকারের কি আছে এটার কোরআনের বাসায় এটার নাম উজ অহংকারের বীজ যে এটার নাম উজ নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা কোরআনের ভাষা এটার নাম উন আমরা সহজে বুঝি এটাকে বলে অহংকারের বীজ আর যদি শুধু মনে করে না নিজের মুখে প্রকাশ করে যে আমার মধ্যে অমুক গুণ আছে তমুক গুণ আছে তাহলে অহংকারের চারা অহংকারের চারা আর শুধু নিজের গুণের কথা বলে না অন্য সাথে তুলনাও করে তার মধ্যে নাই আমার মধ্যে আছে অহংকারের দারুতালা দাস অহংকারের আর যখন যাদের সুট মনে করছিল আর নিজের যার থেকে বড় মনে করছিল এটা যদি প্রমাণ করতে পারে না তখন তার সাথে ও বিচার শুরু করে এই অভিসার শুরু করাটা হলো অহংকারের ফসল অহংকারের ফসল সারা দুনিয়াতে যত মানুষের যত মানুষের সাথে অবিচার করে সবগুলির অহংকারের ফসল সবগুলি অবিচার অহংকারের ফসল কোন অবিচারই যদি হয় আমার মধ্যে অহংকার নাই বলেন সত্য বলল না সুলো আনা বিত্যা তুমি অন্য লোকের সাথে অবিচার করো তো শুধু এই কারণেই যে তোমার প্রতি অহংকার আছে সকল প্রকার অবিচার হইল অহংকারের ফসল কোরআনের বাসায় অহংকারের বীজ রে কয় উজ অহংকারের চারা রে কয় চিবির অহংকারের গাছ রে কয় তাকাব্বুর অহংকারের ফসল রেখয় ইস্তেকবাদ উজ চিবির ইস্তেকবার উজব কয় নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা বাইরে থাকে না ভিতরে অহংকার এখনো তার ভিতরে বেশি বীজ আর যখন মুখে প্রকাশ করে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য রইছে কি অঙ্কুর বীজের ভিতরে না বাই অঙ্কুর বীজ থেকে বাইরে কি করে অহংকারের সারা গেছে আছে সিমি জ অনেক দূরে গেছে না গাছ যার এর থেকে ও মনে করে তার সাথে অভিসার শুরু করে দিল এটা কি শুধু অহং গাছ ওই না ফল ধরল এই রইল অহংকারের ফল কথাগুলি বুঝে থাকলে ইনশা আল্লাহ অহংকারের বীজ যার অন্তরে আছে তিনিও পাবেন আমার মধ্যে অহংকারের বীজ আছে যার অহংকার চারা গজাইছে তিনিও তার চের পাবেন আমার অহংকারে চারা গোজাইছে যার অহংকারের ডাল ভালা দিছে তিনিও চের পাবেন আমার অহংকারে ডাল ভালা দিছে যার অহংকারে ফল ধরছে তিনিও চের পাবেন আমার অহংকারে ফল ধরছে এবং যেই হোক সাই আপনার অন্তরে অহংকারের বিধ হোক সাই ডাল ভালা দিয়ে থাকুক সাই ফল অহংকার সম্পর্কে বলেন হিন্দু মাত্র অহংকার যার অন্তরে থাকবে আবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যেতে পারবে না অহংকারের কারণে যান নামে যেতেই হবে ই দুষ মুক্ত না হওয়া পর্যন্ত তোমার স্বভাব চরিত্র ভালো হবে না এই মুক্ত না হওয়া পর্যন্ত স্বভাব চরিত্র ভালো হবে না যার স্বভাব চরিত্র ভালো নয় সে অন্য লোকের সাথে অবিচার করে যার স্বভাব চরিত্র ভালো নয় সে অন্যকে সুটু আর নিদেখে বড় বলে যার স্বভাব চরিত্র ভালো নয় সে নিদেখে অন্য থেকে বড় মনে করে যার স্বভাব চরিত্র ভালো নয় সে নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করে সবগুলি একটা জিনিসের আলানো এর স্বভাব চরিত্র না স্বভাব চরিত্র ভালো না হওয়া পর্যন্ত কোরআনের সবগুলি বিধি বিধান পরিপূর্ণভাবে পালন করার কোন উপায় নাই তাহলে যত দুষ মুক্ত হতে হবে এর মধ্যে একটা দোষের নাম এর বিপরীতে গুণটার নাম বিনয় বিনয়ের মানে কি বিনয়ের মানে হল অন্য কাউকে নিজের চেয়ে বড় মনে না নিজেকে অন্য সকলের চেয়ে সুতো মনে কর কেন এটা কি বাস্তব আমি সারা দুনিয়ার সব মানুষের চেয়ে সুতো আমি কি সারা দুনিয়ার সব মানুষের চেয়ে ও যুগ্ম আমি কি সারা দুনিয়ার সব মানুষের চেয়ে অশিক্ষিত हमारे बसि अशिक्षित क्यों तय प्रश्नगू शयने मन लाग कह बीज बैन कर प्रश्नगू मन मध्य जागैया देखे क्या लागे अहंकार बीज बैन करते जुदी मैंने कथा ग्रहण कर शिक्षित तो मानुष आनिया অনেক গুণা এমন আছে যেগুলি আমি করি না অন্যরা করে এমন মানুষের তো আছে যদি মন গ্রহণ করে ফেলে বুঝবেনের বীজ আপনার বীজ অন্তরে ঢুকে গেছে শিখতে হবে এইটা বাই করতে হইলে কেন অহংকারে যে আমাদের অন্তরের মধ্যে অহংকারের বীজ বায়ু করে শয়তানের বায়ু করা বীজগুলি অন্তর থেকে বের করে ফেলে দেওয়া সৃষ্টিমে পদ্ধতি আছে এই পদ্ধতি যিনি জানেন তার কাছ থেকে শিখে আসতে হবে এবং যথারীতি ট্রেনিং গ্রহণ করতে হবে তা না হইলে শয়তান অহ অহ এক মিনিটে হাজারো বীজ গুললে আমার অন্তরে অহংকারে একটা অন বিপক্ষ ফেলতে পারবো তোমার চেয়ে অনেক বেশি অশিক্ষিত দুনিয়াতে আছে এই কথাটা যখনই তোমার মনে জাগবে তখনই তুমি এই কথাটা চিন্তা করো যেই লোকে আমার থেকে অনেক বেশি গুণা করছে যে লোক আমার থেকে অনেক বেশি আছে মরণের আগে লোকটা আল্লাহকে সন্তুষ্ট করে ফেলতে পারে যত বড়াই করুক মরণের আগে আল্লাহকে আপাততনাটা একটু সময়ের জন্য মুলতবি রাখেন আর একটা ঘটনা বলি হাদিস হাদিস্বরী উল্লেখ আছে হজরত রাসুল এখানে এক ব্যক্তি নিরানব্বইটা ফোন করছে আমিও আপনারা জানা মতো আমিও নিরান্ন করি আমি তো জীবনে কোন মানুষ খুন করিনি মানুষ বলেন খুনের ধারণা বলিনি কোন লোককে খুন করার নির্দেশ দেয় নাই সমর্থন দেয় সমর্থনও নেই অথচ ওই লোকটা আল্লাহ আসুল বলেন নিরান্ন বইটা খুন করছে নিরান্ন বইটা খুন করার পর তার মনের মধ্যে আল্লাহর বিচারের বয়স আছে একজন আলেমকে জিজ্ঞেস করল শুধু আমার জীবনে নিরানব্বইটা খুন করেছি কিন্তু এখন আমার মনে জাগে যে আমি যে এত খুন করলাম আল্লাহ আমার কি আল্লাহর কাছে মা পাওয়ার কোন ব্যবস্থা নেই তিনি সুযোগ্য আলেম ছিলেন তিনি বললেন একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় নিরানব্বইটা খুন করে তোমার মাথে কোন ব্যবস্থা নেই তখন এই খুনি লুকটা বলল আপনি তো আমার জন্য একটা সুসংবাদ দিলেন না আপনার দুঃসংবাদে তো আমার মনটা আরো খারাপ হইল ওনারাও কোন ধারা হইল যে আমার উভয় কি হবে লুকি অমুক দেশে একজন সুযোগ্য আলেম আছেন ওনার কাছে গেলে হয়তো তোমার কোন সুরাহা হইতে পারে রওনা হইল ওই আলেমের কাছে যান ওই হওয়ার পর কিছু ফদ গেল বেশি ফদ বাকি গেলিস্তা আসলেন তারামের সাথে দুই দল আজাবের ফিরিস্তা বে ইমান্টদের যান কষ্ট দিয়ে বাইক করেন এই দিন দল ফিরিস্তা ওই এক সকুনের খুনির যান করার জন্য আজরাইলের সাথে দু দল ফিরিস্তাখেন ব্রহ্মতের ফিরিস্তারা বলে কোন একশোটা করলে কি হবে সে এখন আল্লাহকে ভয় করলো ফত সেরে দিতে চায় আল্লাহর পথে ফিরে আসতে চায় হারতে পারিল না সেটা তার প্রশ্ন আমরা তার ফিরিস্তারা বলে ফত পাইতে চায় ফত তো এমন পাইছে না গ্রহণ করছে না আমরা তার কেন হাদিস হাদিসের কথা আল্লাহ বলেন দুই ফিরিস্তার দ্বন্দ্ব পুজা শেষ পর্যন্ত দুরুতল ফিরিস্তা মীমাংসার জন্য আল্লাহ দরবারে গেলেন আল্লাহ আপনি মীমাংসা করে দিন এই লুকের এই হাফিস্টোর যান রহমতের ফিরিস্তা বাই না আল্লাহর গুলা সুদার জবাব না দিয়া একটা হিসাব দিয়া দিয়ে তোমরা তার পিছনের রাস্তাও মাফো সামনের রাস্তাও মাফ যদি পিছনের রাস্তা কম হয় সামনের রাস্তা বেশি হয় তাহলে আদাবের ফিরিস্তা তার যান বাইক আর যদি ফিশনের রাস্তা বেশি পার হইয়াছে তাকে সামনে কপ রাস্তা বাকি থাকে তাইলে রহমতে ফির ইস্তা তার যানবাহ বাস্তবে তার কুন্ডিকের রাস্তা বেশি ছিল রাস্তা বেশি ছিল কিছু রাস্তা সব রাস্তা আল্লাহ দেওয়া হিসাব মতো কুন ফির ইস্তান দল তার জানবাই করার কথা এই দু দল ফির ইস্তা বিদায় দিয়ে আল্লাহ তৃতীয় দল ফির ইস্তাটা দিয়ে হাদিসের ঘটনা বিশ্বাস করুন আল্লাহ রতুল হবে তৃতীয় দল ফির বললেন তগুলি গুণা করার হল আমাকে ভয় পাই দে এখন শুধু মুক্তি রাস্তা তালাস করে রাস্তা ফাইলে সে গ্রহণ করে এই বন্দাকে আমি আজাবের ফিরিস করতে চাই না ওরা যখন ফিছনের রাস্তা মাপবে তখন তোমরা রাস্তার ক্যানেল লম্বা করে দর্বে। যেন ফিছনের রাস্তা হয় তোমরা তখন তোমরা সংকীর্ণ করে দর্বে যেন মাপে কম হয় শেষ পর্যন্ত তৃতীয় দল ফিরিস্তার তাই করলেন প্রথম দুই দল ফিরিস্তার মাপে বাস্তবে ছিল সামনের ফিরিস্তা রাস্তা বেশি মাপে ধরা পড়ল ক। বাস্তবে ছিল ভীষণের রাস্তা কম মালে ধরা করলো এবার বলেন একশো কুনের খুনিজ মরণ বরণ করলো পাবিষ্ট অবস্থায় না মুক্ত অবস্থায় এবার রাশের মূল কথায় আমার মন যদি সাক্ষী দেয় যে আমার চেয়ে অনেক বেশি গুণা অমুখে করছে আমি এতগুলি গুণা করছি না যে শৈতানের বাইন করা একটা বীজ অহংকারের বীজ এই বীজকে নষ্ট করার ব্যবস্থা ওই লোকের ঘটনা সর্ব সে যদিও অনেক বেশি করছে। আমার মাফের পথ তালাস করিয়া সেই পথ অবলম্বন করিয়া মরে আল্লাহ তো তার সব গুণা মাফ করেন আমি যদি একটা একটা দুটা মাত্র করিয়া থাকি আমি যদি সেই গুণাগুলি সাথে নিয়ে মরি তাহলে কে ভালো হইল কে মন্দ হইল তাকে তোমার চেয়ে ছোট মনে করতে পারোই না তোমাকে তার চেয়ে বড় কিছুতেই মনে করতে পারো না আল্লাহ বি তাকে মাফ করে দেয় তোমারে মাপ না করে দেয় কে বড় এই জন্য আমরা কেউ নিজেকে দুনিয়ার কোন দুনিয়ার মধ্যে কোনো একটা মানুষকেও যদি আমার চেয়ে ছোটো মনে করি এখনো আমার মধ্যে অহংকারের বীজ রয়েছে এখনো আমার মধ্যে অহংকারের কি রয়েছে বীজ এই জন্য যত পাপ করে ততপাক তো আমি করি না অমুক যত বড় মূর্খ তত বড় মূর্খ তো আমি না অমুক যত বড় খারাপ আমি তত বড় খারাপ তো আমি না তখন বুঝবে তোমার অন্তরে শয়তনে অহংকারের বীর বীর গুলি নষ্ট করার পদ্ধতি ওই হাদিস আল্লাহ শিক্ষা দিয়েছেন সে যত বড় ভাবিষ্ট হোক যদি আল্লাহ তাকে মা করে দেন আর আমার ফতই কম হোক যদি আল্লাহ আমাকে মাফ না করেন তাহলে আমার চেয়ে বড় আর আমি সামান্য ভাবের অধিকারী আমি ছুটো কাজে আমি কারো চেয়ে বড় হওয়ার যোগ্য নই এই মনোভাব অন্তরে ফুষণ করার না বিনয় এখানে কোরআনের ভাষায় বলে পুরানের ভাষায় বলে অহংকার বর্তমান দুনিয়াতে বহু মুসলমান অহংকার করে সরাসরি সরাও অহংকার আর অনেক মুসলমান আছে অহংকার করে সরাসরি নয়ের মাধ্যমে ভাষাটা বিনয়ের আর মতলকটা অহংকার এটা বাংলা ভাষার কথা সত্য মত খারাপ কথা মত খারাপ একটা হলো সুদা অহংকার আর একটা হলো চক্রান্তমূলক অহংকার সুধা অহংকার কোনটা আমি বল সে ছোট আমি জ্ঞানী সে মূর্খ আমি শক্তিশালী সে দুর্বল আমার সাথে তার কোন তুলনা চলে না কি অহংকার আর একটা আছে চক্রান্তমূলক অহংকার সেটা কোনটা আমি লেখা লেখাপড়া করছি আমি নিজের বড় বোঝাইল একবারে করে কিন্তু অনেক ফোন নিতেও আমার সাথে বেড়ে তাহলে আমি লেখা পড়া করছি না নিজেরা ছোট বুঝানি কি বলছিল অনেক ফোনের চেয়েও বেশি জানে বোধা নিয়ে লেগেছি এটার নাম সুধা অহংকার না এটার নাম চক্রান্তমূলক অহংকার ডাইরেক্ট অহংকার ইনডাইরেক্ট অহংকার প্রথম তার থেকে দ্বিতীয়টা আরম্ভ করি আরম্ভ করি একটুকে বলে আমি আমার কোন অ্যালেন কালাম নাই আমার কোনো ভাষায় বোঝা যায় কি কিন্তু কথা তার শেষ না বলে তবে অনেক আলেমে আমার সাথে আমার কোনো বোঝানোর জন্য না অনেক আলেমের ছে বড় বোধানোর জন্য এটার নাম চক্রান্তমূলক অহংকার কেউ বলে আমি গরিব মানুষ কি বোঝায় কিন্তু এই পর্যন্ত তার কথা শেষ নয় এরপরে বলে আমি যে মূল্যবান খানা খাই আর যে দামি বাড়িতে থাকি অনেক দনী পারে না ওই আমি গরিব মানুষ বলছিল খিসের জন্য অনেক দ্বনির থেকে ওঠে সুখে থাকে ওইটা বোঝার জন্য সরল অহংকার না চক্রান্তমূলক অহংকার আমি তো আশা করি আমার কথাগুলি বুঝে থাকি আমাদের কে সুধা অহংকারী চক্রান্তমূলক অহংকারী কার মেধি অহংকারে বিল আছে কার অহংকারে সারা গলাইছে কার অহংকারে ডালভাল আনিছে কার অহংকারে ফল বসল এটা না বোঝার কোন কারণ নেই যে যে অবস্থাতেই আছি আমাদের মেতে এই যে আল্লাহ পাকুল আলামিনের পাঁচ প্রকারের বিধানের এক প্রকার স্বভাব এই স্বভাব সংশোধন করার জন্য দশটা গুণ অর্জন করতে হয় এর একটা মাত্র গুণের নাম বিনয় একটা মাত্র গুণের নাম এই অহংকারের কোন একটা অবস্থা যদি আমার মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা গেল বিনয় গুণ এখনো আমার অর্জন হয়নি অহংকারের দুষ আমি এখনো বর্জন করতে পারিনি আমার স্বভাব চরিত্র কিছুতেই ভালো হতে পারে না কথা বুঝলেন কিনা কথা বুঝলেন কিনা সেখানে একটু ক্যামেরা জিজ্ঞেস করে আপনার মধ্যে যদি অহংকার না থাকতো আমরা আপনার ছে বয়স্ক মানুষ কি এখানে কেউ ছিল না এগুলি ফ্লোরে বসাই আপনি চেয়ারে বসলেন কেমন অহংকার না থাকে এই লোকরা কি দেবে এবার আপনারা আপনারা যারা ফ্লোরে আমি যদি এই কথা মনে করি যে তারা আমার চেয়ে কম যোগ্য ফ্লোরে বসে আর আমি যদি মনে করি আমি তাদের চেয়ে বেশি যোগ্যের জন্য আমি চেয়ারে বসছি অবশ্যই আমার অন্তরে অঙ্কার আসল ঘটনা তা নয় আসল ঘটনা হল শ্রুতাদের নিচে বসা আর বক্তার উপরে বসা নবীর শূন্য আমি বড় হওয়ার জন্য ঘরে বসিনি আপনারা নিজে বসেন আমিও যদি ফ্লোরে বসি আপনারা আমার মুখ দেখবেন আমি আপনাদের মুখ দেখব এই মুখ দেখার মুখের দিকে চাইয়া কথা বললে কথা বুঝতে বুঝাইতে যত সহজ হয় মুখের দিকে না চাইয়া কথা বললে বুঝতে বুঝাইতে তো সহজ হয় না এই সুবিধার জন্য শ্রোতাদের নিচে বসা বক্তার উপরে বসা কোন ভাবির জন্য কোনো মনে করলে বক্তা নিজেকে একজন শ্রোতার চেয়ে বড় মনে করলে অবশ্যই তার অন্তর অহংকার আছে কথা বুঝলেন কিনাদের তাহলে আজকে যে যিনি আমাদেরকে কথা শোনাইবেন ইনি উপরে বসলেন কেন তিনি অহংকারী শূন্যতের কারণ কি কারণও আছে এই কারণে শূন্য এই গুণগুলি বর্জন করার জন্য এই দুঃখগুলি অর্জন করার জন্য কোন একটা মানুষের ব্যক্তিগত চেষ্টা যথেষ্ট নয় কোন একটা মানুষের ব্যক্তিগত চেষ্টা যথেষ্ট নয় কোন না কোন আল্লাহওয়াল্লাহ বুদুর্গের হাতে ধরিয়া উনার দ্বারা প্রশিক্ষণ নেওয়া ট্রেনিং নিয়া এইগুলি বর্জন করতে হয় একটা একটা করে আর গুণগুলি একটা একটা করে ট্রেনিং এর মাধ্যমে অর্জন করতে হয় ট্রেনিং আগে আমাকে এই দশটা দুষ বর্জন করার ট্রেনিং দেওয়াইবেন দশটা গুণ অর্জন করার প্রশিক্ষণ দিবেন আমাকে এমন একজন আল্লাহওয়ালা যিনি নিজে দশটা দুষ মুক্ত হয়েছেন দশটা গুণ অর্জন করেছেন এমন লোক আমাকে প্রশিক্ষণ দিয়া আমার দশটা দুষ আমার থেকে দূর করবে না দশটা গুণ আমাকে অর্জন করা আমার কথা তাকে বলুন স্বভাব চরিত্র নিজে নিলেই ভালো করা যায় না ট্রেনিং লাগে ট্রেনিং গ্রহণ করবে কে ট্রেনিং দিবেন কে গ্রহণ করবে যার অভাব আছে আর দিবেন যার অভাব লাগে কাজী কোন বুদুর্গের কাছে যাব আমি ট্রেনিং জন্য যার এই দশটা দোষের একটা দোষও নেই যার দশটা গুণের সবগুলি গুণ আছে তার কাছে যাব আমি প্রশিক্ষণে নিই তিনি আমাকে প্রশিক্ষণ দিয়ে। ট্রেনিং দিয়া দীর্ঘদিন পর্যন্ত অনুশীলন করে গিয়ে এই দুধগুলি থেকে আমাকে মুক্ত করবেন আর এই গুণগুলি আমার অন্তরে ঢুকায় নেবে এই প্রশিক্ষণকে আমাদের দেশীয় ভাষায় পরিভাষায় পীর মুড়ি দিয়ে বলা হবে দশটা দুষ যিনি বর্জন করতে পারছেন দশটা গুণ যিনি অর্জন করতে পারছেন তিনি দশটা দুষ বর্জন করতে না হইলায় দশটা গুণ অর্জন করতে না হইলায় যদি কেউ নিজের দাবি করে নয় ফিরকে আর বর্ণকে পরিষ্কার নেব কিনা দশটা দুষ যিনি অর্জন করতে পারছেন দশটা গুণ যিনি অর্জন করতে পারছেন তিনি কি এই দুষগুণ গুলির প্রশিক্ষণ যিনি গ্রহণ করেন নাই অথচ পীর দাবি করেন তিনি কি ভর্তি হওয়ার নিয়ম আছে নিয়ম কি পীরা হয়তো হাত ধরবেন আর নয় অন্য কিছু ধরাইবেন ধরাইয়া তাকে ওয়াদা করাইবেন আল্লাহ কোরআনের এই বিধানগুলি তুমি আজকে থেকে পালন করার চেষ্টা গুণগুলি অর্জন করার জন্য প্রশিক্ষণ শুরু করো দুষগুলি বর্জন করার জন্য প্রশিক্ষণ শুরু করো তার হাতে ধরিয়া আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আজকের থেকে আমি আল্লাহের বিধানগুলি পালন করার জন্য চেষ্টা সাধনা চালাইলাম এর মানে হইল আমি আর তিনি আমার কাছ থেকে এর প্রতিশ্রুতি নিলেন এর মানে হইল তিনি আমাকে মুড়িদ করলেন এই জিনিসটাকে আজকাল অনেক অস্বীকার করতে চায় মুড়িধ হওয়া পাইলে কোথায় ফিরমুরিদি পাইলে কোথায় পবিত্র কুরানের হাত দোরে আপনার কাছে বলে বয়াত আমাদের এশিয়ান পরিভাষায় বলে মুরিদ হয় এই মুরিদ হওয়াটা কোন এলাকার পরিভাষা এশিয়ান পরিভাষা বাংলাদেশ ভারত পাকিস্তান এ বলে মুরিদ হয় পুরানের ভাষায় বলে বায়াত শব্দের অর্থ এই বেচা কিনা না শব্দের অর্থ বেচা আপনি আল্লাহর একজন মনোনীত ব্যক্তি আল্লাহর একজন পছন্দসই ব্যক্তি আপনি আল্লাহর একজন বলি দশটা দুষ আপনি অর্জন করেছেন দশটা গুণ আপনি অর্জন করেছেন আপনি আল্লাহর হকের উকিল আপনাকে সাক্ষী রাখিয়া আমি আদা করলাম আমিও আজকের থেকে দশটা দুঃখ ছাড়ার জন্য চেষ্টা সাধনা চালাইব আমিও আজকের থেকে দশটা গুণ অর্জন করার জন্য চেষ্টা সাধনা চালাইব এই পর্বে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নাম একজন আল্লাহর হাতে ধরিয়া এটার নাম কোরআনায় বয়াত হওয়া আর এশিয়ান ভাষায় মুড়িদ হওয়া কথা বলছেন কিনা দেখ আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ হাতে ধরিয়া যে কথা কোরআনে আল্লাহ বলছেন কিনা আপনার হাতে ধরে যারা বয়াত হয় জাহিনী ভাবে আপনার হাতে ধরলে আল্লাহ কুদ্রতি হাত কানা তখন তাদের হাতের উপরে থাকে তারা ডাইরেক্ট আপনার হাতে ধরে বয়ান হইলেও ইনডাইরেক্ট আল্লাহর হাতে ধরে তারা বয়াত হয় ডাইরেক্ট রসুলের হাতে ধরে বয়াত হয় আর ইনডাইরেক্ট আপনার হাতে ধরে এইরকম রসুলে অবর্তমানে সত্যিকারের নায়বে রসুল যারা দশ গুণ অর্জনকারী দশটা দুষ বর্জনকারী যারা তাদের হাতে ধরে যখন আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন আজকের থেকে আমি আমার স্বভাব চরিত্র ভালো করার জন্য কোরআনের বিধানগুলি আমার জীবনে বাস্তবায়ন করার জন্য আজকের থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম তখন থেকে তিনি আপনাকে ট্রেনিং দেওয়া শুরু করবেন প্রশিক্ষণ দেওয়া শুরু করবেন ইনশা আল্লাহ আগামীকাল এই প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা হবে যে এখানে আছে আজকের মত কথা এখানে রইল আজকের শেষবারের মতো আমরা স্মরণ রাখি পিসপারা কোরআনে আল্লাহ যতগুলি বিধান দিয়েছেন সবগুলি পাঁচ প্রকার বিশ্বাস প্রকারী লেনদেন আচার ব্যবহার আর স্বভাব চরিত্র স্বভাব চরিত্র সম্পর্কে আজকে বেশিরভাগ আলোচনা হয়েছে আর কম অংশ আলোচনা যাওয়া কিন্তু সেই ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যে আলোচনাগুলি সোমবার বুধবার টফিক দিলেন এইগুলির আলোচনা আমাদের জীবন গোড়া টফিক দান করুন